ইউনিও থেকে পবিত্র মাহেরমাদানের বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানিয়ে আজকের বিশেষ আলোচনা শুরু করছি ইনশাল সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব বিষয়টি হল সিয়ামের ফজিলত আমরা সকলে জানি আল্লাহরবুল্লা আলমিন ওম্মতে মোহাম্মদী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে একই সাথে আল্লাহ রব্বুল্লা আলমিন দুই তিনি দান করেছেন একটি শাহরু রমাদান আর একটি আসিয়াম রমাদান পরিপূর্ণ একটি মাস আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের জন্য নিয়ামত হিসাবে ফজিলতময় মাস আল্লাপাক দান করেছেন এর পাশাপাশি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সিয়ামের মতো বিশেষ একটি নিয়ামত আল্লাপাক দান করেছেন পূর্ববর্তী যুগের উম্মদদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন সিয়াম পরস করেছেন কিন্তু একসাথে একই মাসে তিরিশটি সিয়াম পরিপূর্ণ এক মাস धरणर सियाम आल्लापा जी के दें नई युद्म उम्मते मुहम्मदी सल अल्लमर बैशिष्य सियामर सबसे बड़ फजिलत जेटी सेबल आलमीन सियाम के फरज करीमे सूरा अल बकारार एक शराशी नम्बर आयाते करीमा एरसा कर আল্লাহ রে ইমান দারগন কুতিবা সিয়াম। তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সিয়ামকে ফরজ করা হয়েছে তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে সহজেই বুঝতে পারি যে পাক। सियाम के एक्टी फरोज ही शबे सियाम एक फरज इबाद हिसाब से मरदा दिए सियाामत करते सियाम एक गुरुतपूर्ण फरज इबादत सियामान एटीमर फांस टीकान मध्य गुरुतपूर्ण रोकण रसुल्लासल्लम हादीर मध्य एरसात कर अब्दुल्लाब्न उमर अदी अल्लाह तला बर्णित हादी কৌল রসুল্লা হসুল্লা করেন বুনিয়াসমিন পাঁচটি বিষয়ের উপরে পাঁচটি ভিত্তির উপরে আল্লাপাক দাঁড় করিয়েছেন। তন্মধ্যে এক নম্বর যেটি সেটি হল শাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল অর্থাৎ একজন ব্যক্তি সাক্ষ্য দিবেন যে আল্লাহ সবানা সত্যিকারের কোন মহাবুদ নেই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহ তালসুল দুই নম্বর যে জিনিসটি সেটি হল ওয়া এক সলাত কায়ম করা এটি একটি ইসলামের গুরুত্বপূর্ণ রোকন তৃতীয় যে রোকন সেটি হলো জাকাত আদায় করা চতুর্থ যে রোকন সেটি হল ওয়া হাজিল কোন রেওয়ায়তে চতুর্থটি এসেছে সৌমে রমাদান অর্থাৎ রমাদান মাসের সিয়াম পালন করা সম্মানিত দর্শক শ্রোতা এখানে আমরা সহজেই বুঝতে পারি যে মাহে রমাদানের সিয়াম এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন ইসলামের একটি স্তম্ভ ইসলামের একটি ফিলার আল্লাহ এই সিয়ামের মাধ্যমে আমাদের জন্য আল্লাহ যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে এখানে আল্লাহ শর্ত এক নম্বর সিয়াম পালন করে দ্বিতীয় যে বিষয়টি সেটি হল এহতেসাব অর্থাৎ সবাব প্রাপ্তির আশা অর্থাৎ খালসভাবে আল্লাহ আলমিনের জন্য সিয়াম পালন করবে তাহলে আল্লাহ রবাহ আলমিন তার অতীতের সকল গুণা মাফ করে দিবেন সোহান আল্লাহ তাহলে রমাদানের সিয়ামের মধ্যে আল্লাপাক এমন বিশেষ নিয়ামত রেখেছেন আমি আপনি সকলেই গুণা থেকে মুক্তি পাওয়ার গুণা থেকে নাজাদ পাওয়ার মাখফেরাতের বড় একটি মাধ্যম সিয়াম রমাদান সম্মানিত প্রত্যেকটি আবাদতের আল্লাহ রবাহ আলমিন একটা সবাব নির্ধারণ করে রাখেন এবং আল্লাপাক উম্মতে মহাম্মদী সাল্লাহু আলহিাস্লামের বিশেষ বৈশিষ্ট্য হিসাবে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আল্লাপাক দশ গুণ বৃদ্ধি করে দেন কিন্তু সিয়াম এমন একটি আবাদত যেই আবাদতের আল্লাপাক সওয়াব নির্দিষ্ট করেন না অনির্দিষ্ট বেগাহরি হিসাব আল্লাহ রবাহ আলমিন সবাব দান করেন এজন্য নবী সাল্লা সাল্লাম এই ব্যাপারে আলোচনা করে বলেন কুল্ল আমালে ইবনে আদম ইউদা আপুল হাসান দশগুন থেকে শুরু করে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ রব আলমিন বৃদ্ধি করে দেন কিন্তু শুধুমাত্র একটি আমল যে আমলটিকে আল্লাহ রবুল্লা এই গণনার মধ্যে নিয়ে আসেন না সেই আমলটি হল সিয়ামের মাদান এজন্য আল্লাহ বলতে থাকেন হিসাব এই গণনার মধ্যে দশ থেকে সাত শত গুণ এর মধ্যে আল্লাহ রবাহ আলমিন হিসাব করেন না অর্থাৎ বেহিসাব আল্লাহ রব্লা আলমিন সিয়ামের ফজিলত বরকত পাক দান করেন সম্মানিত ভাইও বোনেরা অন্য কোন আবাদতকে আল্লাহ রব্লা আলমিন নিজের দিকে সরাসরি সম্পৃক্ত করেন নাই একটি মাত্র এবাদত শুধুমাত্র সিয়ামের রমাদান। এই এবাদতটিকে আল্লাহ রব আলীন স্বয়ং নিজের সাথে সম্পৃক্ত করেছেন আল্লাহ আল্লাপাক বলে নাও মলি ওয়া আনা আজ জি সিয়াম হল শুধুমাত্র আমারই জন্য আর আমি নিজেই এর প্রতিদান দান করব সুহান আল্লাহ এই সিয়াম রমাদানকে আল্লাপাক এত বেশি পছন্দ করেন এত বেশি ভালোবাসেন আল্লাপাক এই অবাদরটিকে সরাসরি নিজের সাথে আল্লাহর আলমিন সম্পৃক্ত করে দিয়েছেন এরপরে আল্লাহরবুল্লাহ আলামিন সিয়াম পালনকারী যারা সয়েম তাদের জন্য আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীন যেমন দুনিয়াতে মানসিক প্রশান্তি আনন্দের ব্যবস্থা রেখেছেন আবার ঠিক একইভাবে আখের আল্লাহ রব আলী নিজে হাতে সিয়ামের পুরস্কার দান করবেন যেমন হাদিস আল্লাহ রসুল সালিসাম বলেন সিয়াম পালনকারীর জন্য দুইটি অত্যন্ত আনন্দের সময় রয়েছে দুইটি অত্যন্ত খুশির সময় রয়েছে একটি হল ফরহাতুন ইন্দ ফিত্রিহি বান্দা যখন সারাদিন সিয়াম পালন করে ইফতারির জন্য উপস্থিত হন ইফতারি সামনে নিয়ে যখন আল্লাহ আল্লাহরবল আলমিনের নির্দেশের অপেক্ষায় বসে থাকেন কতক্ষণে পরেই যখন ইফতারির সময় হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নির্দেশের আলোকে তিনি ইফতার করবেন এই সময় তার অন্তরে তার মনে এমন এক অনাবিল আনন্দ এসে যায় যেটি দুনিয়ার কোনো টাকা পয়সা কোনো সুখ শান্তির মাধ্যমে এই প্রশান্তি কারো অন্তরে আসে না এটি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিশেষ নেয়ামত শুধুমাত্র সিয়ামের জন্য আরেকটি মহা নিয়ামতার হাত ইন্দাল দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল্লা আলমিন যখন ডাক দিবেন আই হাসমোনু হাস হে সিয়াম পালনকারী বান্দারা তোমরা কোথায় এই আহ্বানের পরে যখন সিয়াম পালনকারী বান্দারা বলবেন আমরা হাজির আল্লাহ সিয়াম পালনকারীদের সাথে সরাসরি সাক্ষাৎ করে আল্লাপাক নিজ হাতে সিয়াম পালনকারীদেরকে পুরস্কার দান করবেন এর চেয়ে বড় নিয়ামত এর থেকে বড় প্রাপ্তি আর একজন মুমিনের কি হইতে পারে সুহান আল্লাহ এই সিয়ামের মাধ্যমে রেখেছেন সম্মানিত দর্শক শ্রোতা সিয়াম পালনকারীকে আল্লাপাক এত বেশি মোহব্বত করেন এই সিয়ামের কারণে সিয়াম পালনকারীর মুখে সামান্য একটু দুর্গন্ধ যেটি সারাদিন না খেয়ে থাকার কারণে হয় সেই গন্ধটিকে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে মিস্কের সেও পাকের নিকট অত্যাধিক মহব্বতের অত্যাধিক প্রিয় হাদিসে এসেছে ওয়ালা খালু ফুফামি সন্দালি সিয়াম পালনকারীর মুখের স্বাভাবিক যে দুর্গন্ধ সিয়ামের কারণে সারাদিন না খেয়ে থাকার কারণে अल्ला पाकर कासे रेव से गन्ध टी आल्लापूर्ण जहान नाम प्रतिबंधक जहां नाम बानदार्वरूप अर्थात आल्ला बान्ड सियाम पालन करी जहान नामे जा बड़े প্রতিবন্ধক হয়ে তার জন্য দাঁড়াবে এটি সিয়ামের একটা বিশেষ ফজিলত আল্লাপাক যা সিয়ামের মাধ্যমে রোজাদার ভাই বোনদেরকে আল্লাপাক দান করবেন সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখি সিয়াম এমন একটি আবাদত যেই আবাদত আল্লাহর বান্ধাদেরকে সমস্ত প্রকার মিথ্যা গিবত পরনিন্দা তাজাশুস অপরের দোষ অনুসন্ধান করা এই জাতীয় মানবীয় যতগুলো অপরাধ মানুষ করে থাকে এই অপরাধগুলোর মধ্য থেকে আ আল্লাপাক তাদেরকে সিয়াম পালনকারীদেরকে রমাদান মাসে এগুলো থেকে আল্লাপাক মুক্ত রাখেন এবং এই মুক্ত থাকার যেই অভ্যাস মাহে রমাদানে আল্লাপাক গড়ে তোলেন এর মাধ্যমে একজন বান্দার মোত্তাকীন হওয়া সহজ হয়ে যায় এই জন্য আল্লাহ রবাহ আলমিন সিয়ামের উদ্দেশ্য বর্ণনা করে বলেছেন লা আল্লা কুম বান্দা তোমার উপরে সিয়াম পরস করা হয়েছে যাতে তুমি তাকোয়া শিক্ষা গ্রহণ করতে পারো তাকোয়া লাভ করতে পারো আর এই তাকোয়া লাভ করার বড় মাধ্যম একজন মুমিন মিথ্যা থেকে গিবত থেকে এই জাতীয় সমস্ত অপকর্ম থেকে কবিরা গুণাগুলো থেকে বিরত থাকবে তাহলেই এই বান্দা মোত্তাক হতে পারে আর সিয়ামের মাধ্যমে পাক এই অনুশীলনটি করেন এজন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ কবিরা গুনা পরিত্যাগ করতে পারে নাই ওই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকা কোন কিছু পান না করে থাকা এই খাবার থেকে পানীয় থেকে বিরত রাখা আল্লাহ আল্লাহর আলমিনের মূল মাকসাদ নয় আল্লাপাক এই জাতীয় সিয়াম আল্লাপাক বান্দার থেকে কামনা করেন না তাহলে আল্লাহ রবাহ আলমীন যেই সিয়াম বান্দার থেকে কামনা করেন সেই সিয়াম হবে সমস্ত মিথ্যা কথা মুক্ত গিবত মুক্ত পরনিন্দা মুক্ত মানুষের পিছনে দোষ অনুসন্ধান থেকে মুক্ত এই জাতীয় যত অপরাধ মানুষ করে থাকে যত কবিরা গুনাহ করে থাকে এই কবিরা গুনাহ থেকে মুক্তির জন্য রমাদান একটি বড় ধরনের প্রতিবন্ধক জুন্নাহ এর জন্য নবীন্না ফাঈদা কান সাউম আহাদিকুম ফালা ইয়ার ফালা ইয়স খাব ফা ইনসাব আহাদিম্র উন স नबी सल्लाम सियााम हल समस्त कबिरा गुणा तुम्हें बिरत रखारतिबंधक सूतरा सियाम पालनरत अवस्था तुम का गाली गाउ के खराब को वाक्य उच्चारण करा कारो मन कष्टिबेना रोजादार व्यक्ति के विभिन्न उपा द्रव्यमूल्य बृद्धि खाद्य बेजाल मिश्रित कर मु मुमिन के कष्ट दिवा فَإِنْ صَابَهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلِ إِنِّي مَرْءٌ صَائِمٌ نبي صلى الله عليه وسلم বলেন যদি তোমাকে কেউ গালিগালাজ করে তোমাকে কেউ যদি মন্দ কোনো কথা বলে তোমার সাথে যদি কেউ ঝগড়া করার জন্য আসে فَلْيَقُلِ إِنِّي مَرْءٌ صَائِمٌ তখন তুমি বলে দাও যে ভাই আমি তো রোজাদার আমি সিয়াম পালনকারী এজন্য আমি তোমার সাথে ঝগড়া করতে পারি না আমি তোমাকে গালিগালাজ করতে পারি না এই সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার জন্য সিয়াম একটি বড় ধরনের আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে নেয়ামত আমত যেই অনুশীলনের মাধ্যমে আমরা নিজের জবানকে হেফাজত করতে পারি সম্মানিত দর্শক শ্রোতা সিয়ামের বড় একটি পজিলত হল আল্লাহ রবাহ আলমিন জান্নাতের মধ্যে আটটি দরজা রেখেছেন আটটি ভাব আটটি দরজার কথা নবী সাল্লাস্লাম আমাদেরকে জানিয়েছেন সেখানে একটি দরজার নাম হল বাবুর রান্না রবীন্দন একটি দরজা রেখেছেন যেখান দিয়ে শুধুমাত্র যেখান দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তিরাই জান্নাতের ওই বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ এর জন্য নবী সালাম বলেন ফিল জান্নাতে সামান ইয়া আবু আব जान्नर मध्य आठ टी, टी, टी दर्जा रही बाब रेटर नाम हलो बाबुरुहुन आल्लापा शुदू गेट दिए शुद्म्र साम फालनकारी शुदुम्र रोजादार बान्दाबान्दी आल्लापाइ दर्जा दिए जाननाते प्रवेश कर নবী সাল্লা ইসলাম বলেন জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে ওই গেট দিয়ে যারা প্রবেশ করবেন সবাইকে আহ্বান করতে থাকবে আবদাল আল্লাহ রসুল সাল্লাহাম বলেন জান্নাতের দরজাগুলো থেকে যখন ডাকা আরম্ভ হয়ে যাবে দো ইয়ামিন বা যারা আহলুসাল যারা নামাজি তাদেরকে বাবু সলাহ থেকে সলাতের গেট থেকে তাদেরকে আহ্বান করা হবে যারা আহলু সদাকাহ যারা সদাকা দান করেন বেশি বেশি আল্লাহ রাস্তায় খরচ করেন তাদেরকে বাবু সদাকাহ থেকে আহ্বান করা হবে যারা আহলুল জিহাদ তাদেরকে বাবুল জিহাদ থেকে ডাকা হবে আর যারা আহলু সিয়াম যারা সিয়াম পালনকারী তাদেরকে মিন বাবের রাইয়ান রাইয়ান গেট থেকে রাইয়ান বাপ থেকে তাদেরকে ডাকা হবে তাহলে আমরা দেখি সিয়ামের একটি গুরুত্বপূর্ণ ফজিলত যে দিয়ে বাবুর প্রবেশ করার মহাসু সমিতা এই ফজিলতময় সিয়াম ফজিলতময় রোজা যেটাকে আমরা আমাদের দেশে রোজা বলে থাকি কোরআন সন্ন্যার বাসায় সিয়াম এটির মধ্যে পাক এত বিশাল নেয়ামত রেখেছেন যে নেয়ামত গুলো অন্য কোনো আমলের মাধ্যমে আমাদের পক্ষে লাভ করা সম্ভব নয় এই জন্য এই পবিত্র মাহের অবাদানে আমরা এই সিয়ামগুলোকে সুন্দর করে খালসভাবে এখলাসের সাথে আল্লাহ রব্বুল আলমিনের জন্য সিয়াম পালন করি কোন অবস্থায় যেন আমাদের একটি সিয়াম বিনষ্ট না হয় কোন অবস্থায় যেন একটি সিয়াম আমাদের থেকে বাদ না যায় সর্ব অবস্থায় আমরা এই সব সিয়ামগুলোকে এখলাসের সাথে সুনার নিয়ম আলোকে আমরা সুন্নত অনুযায়ী ইফতার সাহারি কোরআনে করিম তালাওয়াত রমাদানের যাবতীয় হকুক হক সমূহ আদায় করে সঠিকভাবে এই সিয়ামগুলো আদায় করার চেষ্টা করি এই সিয়ামের মাধ্যমে আল্লাহ রব আলমিন আমাদেরকে দুনিয়াতেও খায়র ও বরকত দান করবেন আখেরাতে ইনশা আল্লাহ এই সিয়ামের মাধ্যমে অনেক খায়র ও বরকত निहित रेखे ये सियामेंदाय कर चेष्ट कर माहेमान दिन सियाम पालनरत अवस्थाय तकोआर अनुशीलन करते थी जो मध्य तकोआार अभ्यस गढ़े उठे ये सियामर मध्यम মত্তাকিন হতে পারি যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন সেই উদ্দেশ্যে যেন আমরা সফল হই এজন্য আমরা যারা ব্যবসায়ী ভাই আছি তারা যেন রোজাদার বান্দাদেরকে কষ্ট না দেই তাকওয়ার বিপরীত কোন কাজ না করি এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে যথাযথভাবে ইখলাসের সাথে সিয়ামের মতো ফজিলতময় ইবাদত করা তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সালামালকুমারকাত